আনা সিবন মালিক হতে বর্ণিত যে এক সময় মদিনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে নবী সাল্লাহাল্লাম আমাদের মান্দুব নামক ঘোড়াটি চেয়ে নিলেন পরে তিনি বললেন আতঙ্কের কোনো কারণ তো আমি দেখতে পেলাম না আমি ঘোড়াটিকে সমুদ্রের মতো দ্রুতগামী পেয়েছি